তো এই আল্লাহকে যে চিনবে সে আল্লাহর কাছ থেকে রুচি নিয়ে নেবে সে আল্লাহ থেকে রুটি নিয়ে নেবে সে ম্যাঙ্ মরুভূমির মধ্যে তাদের পানি শেষ তো পানি পাবো কোথায় মরুভূমিতে পানি শেষ হয়ে গেল তো মহ মানে না আমাদের কাছে তো যে আমরা তো আল্লাহ তালাকি আল্লাহ তালাকি জানি তো আমাদের আমলা আছে তো তারা কি বলতেছে তারা চলে গেছে বলে আমাদের আমরা তো আমরা তালাকে চিনি আমলা তালাকে জানি আমরা আমাদের আমলার কাছে দোয়া আমাদের সব উঠা আমরা পবদার মধ্যে যদি আমরা হাতালা আমাদের এই উটগুলা আমাদেরকে আল্লা তারা ক্ষুদ্র থাকছে এই উটগুলা আল্লাহ তারা ফিরেই দিতে পারে আর আমাদের কাছে পানি শেষ হয়ে গেছে তা আমাদের পানির ইন্তজাম একমাত্র আল্লাহ করতে পারে আলোচ্য তারা নামাজ পড়তেছে সারা দোয়া করতেছে তো যখন তারা দোয়া করলো নামাজ পড়লো তো দেখলো তাদের উটগুলা সব খাতার বন্দি হয়ে আসতেছে মর ফেলে গেল কেউ টাইমে আসতেছে সবগুলাকে তো তাদের উটগুলা সব খাতা বন্দি হয়ে তাদের কাছে আসে পড়ছে आसमान बिस्टि बर्षण शुरू हुए बृष्ट पानी से पानी पान करा निजे पानी पान करल तो जे आल्लाह तला केल्लाह तला ता अल्लाह तला के जान्ला के चीन आज के मुसलमान जदि अल्लाह तला के चिने आल्लाह तला की जाने तो आजकल मुसलमान जो मे बिस्टि बर्षण है শ্রমিক থেকে তাদের প্রয়োজনীয় জিনিস বের হবে তারা যখন হাত উঠে গোয়া করবে তাদের গোয়া এরকম কবুল হয়ে যাবে যেরকম শাহাদ গোয়া কবুল তবলিকের মেহনত মামুলি মেহনত নয় তবলিকের মেহনত হইল আন্দোলার উগ্রোল থেকে আল্লাহ খাজানা থেকে মানুষ কি করে উপকৃত হইতে পারে সেটা শিখাই বা রাস্তা হইল তবলিক তখনই তবির আস্তা শিখাই দিবে যার কাছে পয়সা নেই নাই কিছুই নাই খাবার নেই তো তার জন্য খাবার ইন্তজাম কি করে হইতে পারে তার জন্য খাবারের ইন্তজাম আল্লাহ পাখের হাজারা থেকে হতে পারে আল্লাহর হইতে পারে মেয়েরাম যদি কোন সমুদ্রের কিনারায় পৌঁছে যায় নদীর কিনারায় পৌঁছে যায় আর ওই নদীর কিনারায় কোন রৌকা না থাকে পারাপারের কোন ব্যবস্থা না থাকে তো এই মুসলমান নদী পার হতে কিভাবে সাঁতারও যাবে না সাধারণ ধারণা নৌকাও নেয় সেই নদী পার হবে যে এই মুসলমান যদি আল্লাহ তালাকে চিনে আল্লাহ তালাকে জানে তো সে আল্লাহ আবাকের থেকে নদী পাড়ের ব্যবস্থা করে দিলে যেরকম শাহাবা তেলনা তাজ বাড়ি শাহাবার কেল্লা তাজ বাড়ি তারা বাহালাইনের সমুদ্রের ক্রীড়াল পৌঁছে ছত্রিশ মাইল সৌর সমুদ্র ওই মানে তারা যাবে শত্রুর মোকাবেলা করবে কিন্তু কোন কারাফারের ব্যবস্থা নাই আরো বেশ ঘরে সরে মরুভূমিতে বাস করে তারা পানি পার হবার তাদের মধ্যে কোন অভিজ্ঞতাই নাই তো তারা সমুদ্রের কিনারায় পৌঁছে তারা কি করতেছে বলে যে হিম্বারে দেওয়ার কোন কারণ নাই সাহস খারে দেওয়ার কোন কারণ নাই আমরা আল্লাপ আপনাকে হয়ে আসছি আমরা আল্লাহ রসটাই চলতেছি আল্লাহ আমরা জানি আল্লাহর আল্লাহ আমাদেরকে এই সমুদ্র আল্লাহ তালার কাছে দোয়া করেছি আর আল্লাহ তালা আমার দিনের মধ্যে এই কথা ঠানছেন যে আমরা যদি সমুদ্রের জায়গায় পড়ি তো সমুদ্র আমরা পার হয়ে যাবে তো মধ্যে কে আছে এরকম সাহসেরাকে যে আনলার উপরে ভরসা করা সর্বপ্রথম সে তার ঘোড়াকে সমুদ্রের মধ্যে নাঙায় তো কিছু লোক তারা সাহস করা সর্বপ্রথম তাদের ঘোড়া সমুদ্রের মধ্যে আর তাদের ঘোড়া সমুদ্রের উপর দিয়ে চড়ছে পানির উপর যে চড়ছে ফলে যেরকম শুকনা জমিনে ঘোড়া দৌড়ায় ফলে সমুদ্রের উপর যে ঘোড়া আমরা যে तेज दिल समुद्र भय पानी एक भयी तिले भर फैट कर ता समुद्र ऊपर जे घोड़ारीटे तुम से आकसे गल्पुज करते कथबार्ता करते मन को भय करते किस नई तत्कृम समुद्र के घोड़ार पीटे पार हो जो बारे घोड़ारेट फिजे नाई पानी संगे लागे नहीं এইভাবে আমার ঘোড়া দিয়ে সৌদ পীঠ সমুদ্র পার গেছে ওইবারের দুশন যখন দেখছে যে এরা সমুদ্রের উপরে ঘোড়া ছুটাই আসতেছে তো তারা বলতে পারল দেহ আমাজান দেহ যে তো দেহ দানো বাঁচতেছে দেও দান মানুষ নয় মানুষ এদের সঙ্গে মোকাবেলা করে যাবে না ওরা বিনা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে শাহাবার দিন আমার পাই সমুদ্রের উপর দিয়ে পার হয়েছে সবাই বলে নিয়ে আল্লাহ যে সমুদ্রের পার করে দিয়েছে এটাও অনেক বেশি তুমি আবার পেয়ালার দিকে দাঁড়িয়ে রয়েছ তোমার একটা পেয়ালা তাতে কি আল্লাহ যে এতগুলো সমুদ্রে পার করেছিল আমাদেরকে ঘরের পেটে ফেরা এই যে আল্লাহ হাতালার কত বড় সাহায্য তুমি এইটুকু করে ক্ষান্ত হয়ে যা খেতে গেবে মানে না না আমি তো আল্লার বাচ্চায় আল্লার খাতিরে পেয়ে ফেছি কাজে সমুদ্রের কি ক্ষমতা যে আমার পেয়ালা করবে আমি তো আল্লাহ হাতালার বলি যে আল্লাহ আমার পেয়ালা ফিরে যেতে তোমাদের যে মধ্যে আমার এক ঢেউ আসছে তার পায়ে উম করছে আর ওই কেউ তার পেয়ালাকে তা পায়ের উপরে পলাই সে তার পেয়ালাকে বর্ষার মাথায় হয়ে যায় সবার মধ্যে দিয়ে চাইছে তার বলতে দেখো এই সমুদ্র নয় যে আমরা আমরা স্যারের মোজাকিদের পেয়ালাকে হজম করে যে আমদার জন্য যান দিতে পেয়ার পাল দিতে পেয়ার যে আমরা হুকুম মানতে দেয়ার যে আমরা কেছি সে আপনাকে জানতে তো দুনিয়ার কোনো মগ্ন তার ক্ষতি করবে তার কোনোকের নেই মেরাম যদি তবলীগের দ্বারা যেটা উদ্দেশ্য আল্লাহ তালাকে এইরকম জানে এইরকম চিনে যেরকম সারাদ সাদমাই তারা আল্লাহ তালাকে জানছে এবং তারা আল্লাহ তালাকে চিনছে যেরকম তারা আল্লাহ তালাকে জানছে ওইরকম আজকের এই উন্মত মুসলমান প্রত্যেকটা মুসলমান আল্লাহ তালাকে ওইরকম জানে এবং ওই রকমভাবে তারা আল্লাহর পরিচয় পেয়ে যদি আল্লাহ তালাকে তারা এরকম ভাবে কিনে ফেলে তুমি এরকম আক্রান্ত বলব এই দুনিয়ার উপরে তারাই বর্ষা হবে এই দুনিয়া তাদের কল করে হবে এবং দুনিয়া যে কোনো দিকে তারা চলবে সেদিকে এই দুনিয়া তাদেরকে রাস্তা দিতে বাধ্য হবে কারণ আল্লাহ তালা তাদের পক্ষে থাকবে ताको प्रयोजन जो तेज समस्या बोलनेल्लाह तरह बुझे तरह समस्या तला समाधान एक मे लोग मे लोग पुरुष तो पड़े एक मे लोग अल्लाह तला प्रचले पार्टी माना है एकजन महिला सेले के निये इचर मदिना के आर् कबीरल्लोक इसलम कबूल करें से एक दुखने इसलम के कबुल करा मदिना रसुलल्ला असल्ला महिला के घर दिए दिल ऐले के मस्जिदे रखें किसुदिन पर ऐले हठात असुख भैया एक दिन मारा गल मारा गस्जिदे जाना छा गोसिया कपन पड़ाइया तैयार कर রসুল্লাহ আসল্লাহ আলি অসল্লাহ যখন ঘর থেকে বের হয়েছেন তো শাহবাহতিয়া রসুলাল্লাহ ওই যে ছেলেটা তার মায়ের সঙ্গে আসছিল তো ওই ছেলেটা রাতে ইন্তকাল করছে আপনি তার যারা যা পড়া তার যারা যা তুই আছে হজুরাল্লাহ এখানে খবর বলেন না রসুলাল্লাহ আমার তার মাকে এখনো জানাইনি বলে না তার আগে তো তার মায়ের কাছে সংবাদ হলো মা ঘর থেকে বের হয়ে আসে ছেলের গাছ দেখবার জন্য তো যখন ছেলের গাছের কাছে পৌঁছে তো ছেলের পায়ের কাছে পৌঁছে দোয়া করতে না আল্লাহ আল্লাহ তুমি বলুন প্রদির তোমা তুমি চিন্তাকে মুদা করো তোমরাকে এবং এই সব মানুষ মর্মের আবার তুমি এখানে তাদেরকে চিন্তা আমি আমার কমকে ছেড়ে আছি তোমার উপরে ইমান আনছি তোমার উপরে ভরসা করছি আমার গোষ্ঠীকে আজকে সব ছেড়ে দিয়া আমি তোমার নবীর কাছে তোমার কাছে আস আর তুমি আমার ছেড়ে বইয়ে দেয় আর আমার গোষ্ঠী জ্ঞানী কমের লোকেরা শুনে তো তারা সবাই হাসবে তারা বলবে বা আপনাদের ধর্ম থাকতে তো এই জন্য তোর ছেড়ে বইবে এক তোমার উপরে কি এমন দোয়া করা শুরু করছে ছেলে কাপড়ের ভেতর থেকে চিন্তা হয়ে যে আমরা কোনটাতে আশ্চর্য বুঝতে পারতেছি না কিছুক্ষণ আগে তাকে কোচর দিয়ে কাপড় বনায় তার জালাজা আর কিছুক্ষণ পরে আমরা তার সঙ্গে পয়সা খানা খাইতেছিলাম তো আল্লাহ হাতালাকে যখন চিনে আল্লাহ হাতালার উপর ইমান আল্লাহ হাতালাকে দামে চিনে তো আল্লাহ হাতালার কাছ থেকে আল্লাহ বড় কুদরত এবং সে তার সব সমস্যাকে আল্লাহ হাতালার কুদর থেকে এই ভাবে সমাধান করতে পারে যেরকম সে যুগের একজন মহিলা সে তার মুর্দা ছেলেকে চিন্তা করতেছে একজন মহিলা সে তার মুর্দা ছেলেকে চিন্তা করতেছে মেরে মহার দোসা যখন আল্লাহ দাবার সঙ্গে মানুষের পরিচয় হয় মানুষ আল্লাহ দাদাকে চিনে নেয় আজ আমরা আল্লাহ তালাকে চিনি না এখন আল্লাহ দাদাকে জানিয়ে নেয় নামাজে বলি আল্লাহকে চিনা করতেছি এমন না নামাজে খাড়ায় খেরায় কিসে বিচার করেন টাকা পয়সা হিসাব করে দিতে সংসারে বিচার করে দিতে বলে ধ্যান জমে না আল্লাহর দিকে ধ্যানটা জমে না কিের ধ্যান আছে ওই ঘর সংসারের ধ্যান আছে মানুষের কথা মনে হয় টাকা পয়সার কথা মনে হয় যার যে যেই সমস্যা যেই চাপ সে আমাদের পায়া আল্লাহ আখবর থেকে নিয়া সালাম ফিরেছি পর্যন্ত সেখানে ওইগুলি ধ্যানের মধ্যেই থাকে আল্লাহর কথা মনেই থাকে না আল্লাহর সামনে দাঁড়াইতেছে আল্লাহকে বলতেছে রপ্তানা আল্লাহান তোমার জন্যই সব প্রশংসা কিন্তু তার আল্লাহর কথাই মনে নেই তার আল্লাহর কথাই মনে নেই সে বলে রপালা স্বামী আল্লাহান হামিদা যে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহ তার প্রশংসা শুনছে সঙ্গে সঙ্গে মোক্তিরা বলতেছে রপ্তানা আল্লা কাল খান আল্লাহ তোমার জন্য প্রশংসা তার মানে যে আল্লাহ যা তো আমার প্রশংসা শুনতেছে কিন্তু তার মনে নাই আল্লাহ তো তার মনে নাই তার মনে তো অন্য কিছু দুনিয়া সব ধান্ডা সন্তা সব তার মনে হয় যারা আল্লাহকে চিনছিল তাদের নামাজ কেমন ছিল আদালত আলী রাজ্যের দাদ্রাহ যুদ্ধের ময়দানে তীর লাখ পায়ের মধ্যে তীর লাখ তীরের কথা এটা বাঁকা হয় উল্টা গিয়ে এটা টিকা একটি এটা বাইশ করা রাইজাই কথা ভীষণ কষ্ট সেই তুলনায় কোন এরকম অপারেশন সার্জিক্যাল বিজ্ঞান ছিল না তো টাইম করবে কিন্তু টানতে পারে না এমন ব্যাথা তো সবাই বলে যে থামো থামো উনি যখন নামাজে দাঁড়াইবে উনি যখন নামাজে দাঁড়াইবে ওই সময় আমরা গির বের করে দিব কারণ ওই নামাজে দাঁড়াইলে সব কিছু খুঁজে যায় আল্লাহ করা সব বুঝে যায় তো ওই নামাজে দাঁড়াইতে যখন সবাই তীর খুঁজে বলে উনি একটু ডেয়ের পায় নাই নামাজের পরে জিজ্ঞাসা করবে যে তোমরা তীর খুঁজে আসছো বলে না আমরা আমরা তো তীর খুঁজেই পড়াইছি তুমি বলেন আমি তো একটু ডায়ের যখন এমন আগেরা সম্মুখে এঁকে গেছে এমন আল্লাহ এনে মজগুল হয়ে গেছে যে দুনিয়া দুনিয়ার ভিতরে যা সব কিছুকে একজন নামাজে দাঁড়িয়েছে তো বলেছে সাদের উপরে তার পাশে তার ছোট বাচ্চাটা ছিল সাদের থেকে একটা সাপ পড়ছে ওরা বাচ্চাকে লোকেরা হয়ে হত্যা করে সাত জায়গায় বাচ্চা তাদের পাশে উনি নামাজই পড়তেছে নামাজের সাথে ঘরের লোকেরা বলবে যে আশ্চর্য আপনি এমন কি কোথায় খেলেন আপনি আরে এই বাচ্চাটাকে তো সাপে আটকা नाम नाम जो मानस इग्री देखे को नाम नाम इकली करा चिंत ही करते नाम नाम अगर चिंता है जे हमारा दाजा चिंतित तो तर नाम ऊंचा पर्या पहुंचे আজকের এই তবলিফ বেরোবে মহারমান দোষটা বলব এজন্য যে এই কলমা কলমার মাধ্যমে আল্লাহ আদালার পরিচয় আজকের মুসলমান পায় আল্লাহ তালাকে চিনে আল্লাহ তালাকে চিনে আল্লাহ কি করতে পারে কারণ এই আল্লাহ আল্লাহকে নিবার কাত্তাগুলো নামাজ ওই নামাজকে সে এমনভাবে পড়ে যেভাবে পড়ায় তারা আল্লাহ আব্দালার খাজানার দরজা খোলে আল্লাহ আপালার কমতের দর্জাকে খুলে अल्लाह हताना सहाज के, के लो किसों तो थे ही। जो तब्लिक कर लोकर आल्ला केल्लाह मुर्दा के चिंता करते समुद्री रास्ता करते गंगल्ते একা গাগের হাত থেকে নাজার দিবার মুক্তি দেবার জন্য আল্লাহতালা ব্যবস্থা নিতে পারে সাহায্য এখানে আল্লাহ তালা করতে পারে মেয়েরাম দোষটা বলব তারা যখন আল্লাহ তালাকে চিনছে তো আল্লাহ তালা কাছ থেকে তাদের সব সমস্যার সমাধান করাইছে তারা দুনিয়ার কাউকে ভয় করেন মেয়েরে মহারাম তারা আল্লাহ তালার সাহায্য প্রাপ্ত হয়েছে যেদিকে তারা ছুটছে সেদিকে আল্লাহ তালা ভার মদত তাদের সঙ্গে বড় বড় হুকুমত ভাজত্ব পারস্য আর রোম তাদের পথ আটকে তাদের পথ আটকে পারে। তারা রোম বাদশার দরবারে যখন পৌঁছে তো বাদশা জিজ্ঞাসা করতেছে কেন আসছ ফলে আমরা এই জন্য আসছি যে আল্লাহ তালা আমাদের নবীর জবানে আমাদের সঙ্গে ওয়াদা করছেন যে তোমাদের পা এই জমিন আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেবে তো তোমার পায়ের দল তুমি নিবার জন্য আসছি আল্লাহ আমাদের সঙ্গে বাজা করছে আল্লাহ রাস্তা খোলাশা করে যাও তারা আফ্রিকার দিকে ছুটছে তো আফ্রিকার জঙ্গল তাদের জন্য রাস্তা করে দিতেছে আফ্রিকা জঙ্গলের কাছে পৌঁছছে আর সেখানে আওয়াজ দিতেছে হে জঙ্গলবাসী আমরা আল্লার রাস্তার মুজাটে আমল্লার রাস্তায় আমলার খাতিরে বের হয়ে আমরা আজ এখানে এই রাত্রি যাপন করবো এই জঙ্গলে কাজ এই জঙ্গলের যত জিনওয়ার আছে তারা যেন এই জঙ্গলকে খালি করে দেয় তিন দিনের জঙ্গলকে খালি করে দেয় এরপরে যাকে পাওয়া যাবে তাকে আমরা পচন করব। তো বলো যে মাছ তার বাচ্চাকে বুকে নিয়ে সিংহ তার বাচ্চাকে বুকে নিয়ে সাপ তার বাচ্চাকে লুকে নিয়ে ওই জঙ্গল খালি করেছি জঙ্গল খালি করে মুসলমান আল্লাহকে যদি এইরকম জানে আর এইরকম চিনে এটা বলে যে ভাই ইমান শিখ ইমান শিখ ইমানের ওই স্তরে পৌঁছ যে স্তর শাহাবার জাত যে স্তরে পৌঁছছিলেন শাহাবা রাজে রাত্রাম ইমানের দেশ স্তরে পৌঁছছিলেন ওইখানে পৌঁছ ইমানের স্তরটা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে আল্লাহ এবং আল্লাহ কথাকে এই রকম বিশ্বাস করো যে সারা দুনিয়ার মানুষ যদি তার বিপরীত বলে তার মোকাবেলায় আল্লাহ আল্লাহ রসুলের কথাকে সত্য হবে যদি আমার চোখ বিপরীত দেখে তো আমার চোখ ভুল দেখতে আল্লাহ এবং আল্লাহ কথা সত্য এরকম ইমান বের হয়ে আমার চোখের দেখা ভুল হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ উৎসবের কথা ভুল হইতে পারে আমার অনুরোগী ভুল হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহের কথা ভুল হইতে পারে না সারা দুনিয়ার মানুষের কথা ভুল হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহের কথা ভুল হইতে পারে মাদ্রা আগু দাদেশের মন্দিরে বসে আছে একজন লোক এসে বলল যে হুজুর মহল্লায় আগুন লাগছিল আর আপনার ঘর কুয়ে মনে করেন मोहल्लाए आगन लागसे अपन घर सुधर कुल आज बड़े बोले हजर मोहल्ला आगन लागत क्योंकि आपनार घर सामने आजा आगन का आपनार घर किए ठीक हो আপনি কোনেনাষ্ট করবেন আর একজন লোককে সত্যবাতি করবেন কারণ দেখলেন তিনি কেউ আপনি কেউ রুপরেন ফলে কেন আমি রোজ করে পাঁচ স্বজনরা বা কাছ থেকে আগেই চলছি আমি একটা দোয়া শিখছি রসুর থেকে ওদের বলছেন এই দোয়া যে সকালবেলায় করবে সারাদিন আল্লাহ দালা তার ঘর বাড়ি সম্পদ এসব কিছুকে সব রকম বিপদ থেকে ডেপাজত করবে তা আমি তো ওই দোয়া সকালবেলায় করছি তা বলো যে আমি সকালবেলায় দোয়া করছি আল্লাহ রসুর করছেন সব কিছুই হেফাজত হবে तो दोले जी जुले जाए क्यों बोले घर उड़े गे तो सत्य पाती रोड तो विश्वास करीदार प्रचुर जब बच्चे घर नस्त होना को विपद आपद आसने कपरते से भूल बनते সে ভুল বলতেছে যে পক্ষে বলতেছে আলদার রসুরের কথা পক্ষে বলতেছে সে ঠিক বলতেছে আমার যে কিন্তু এরকম আমি আলাদার রসুরের কথাকে এরকম বিশ্বাস করিয়া ঠিক বলেছি যে আল্লাহ যে কথা বলছে এই কথাই সত্য আর ঈদের বিপরীতে যত লোকে সংবাদ দিবে যত কথা বলবে আমার দেখা রাখবে না আমি না দেখেই বলে দিতে পারি যে সব কথা মিথ্যা কথা সব কথা ভুল কথা সাহাবাদের ইমালের স্তর এখানে পৌঁছে লোক যে তারা দুম সলনবাহ প্রত্যেকটা কথাকে এইরকম বিশ্বাস করেছে যেরকম মানুষ চোখে দেখে বিশ্বাস করে চোখে দেখার কেউ বেশি চোখে দেখার কেউ বেশি সাহাবি যুদ্ধের সময় রসলে বা সালনবাহীয় সালাম সাহাবারা খন্দ খোদয় করতেছে আর হুদুর আগাম সাল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন যে এই যে পাথরের আঘাতে আলো ছয় করল এই আলোর মধ্যে আপনারা রোমের মহলগুলি শহরগুলি আমাকে দেখাই দিলেন আর মুসলমানরা এই সমস্ত শহর জয় করবে এই পারস্যের শহরগুলি দেখাই দিতেন আল্লাহ তারা মুসলমানরা এই পারস্যের শহরগুলো জয় করবে একজনকে বলতে চাই দিয়া तुम्हें हीरा शहर कले बन जो मुसलमाना शहर जय कर और वही शहर जो मुसलमाना जय करबे वही शहर सरदार मे से सदा खच्चरे चले कालो सालो दिया शर जहर की बेलिए आसें বলতেছেন যে আর সুর্লাহ ওই শাহজাহী সরদারের মেয়ে দিয়ে দেবেন তোমাকে দিয়ে দিলাম ঘটে ফেলেন আর ঠিক সে হুদুরকে জয় আর হুদুর দিয়ে দিতেছে কি পরিমাণ রসুল দাসের সেমের কথা বলে যকিন হয়ে যায় রসুল দাসের বিশ্বাস হয়ে एक रकम एक जिन कटना घटे कब घटे तर ठिक ठिकाना नहीं कूद आल्लाह रसुल बोल शहर जय हो जे के के थे। तो तो आज केहर जी शाह रसुल्ला से अबूदल बनते तो बोलें परवर्ती रसुल्ला सेम रसुल्ला इंतेकाले মুসলমানরা কি ওই শহর জয় করছে আর আমিও ওই জমাতে মধ্যে ছিলাম ওই শহর যারা জয় করছে তাদের সঙ্গে আমি ছিলাম তা আমি চিন্তা করলাম যে রসুল্লাহ আসল্লাহ হচ্ছেন যে সুসংবাদ দিয়েছিলেন ওইটা তো হবে ওইটা তো ঘটবেই ঘটবে কাজে আমি ওই রাস্তান করে বসে তো দেখলাম দেখে যখন পরে রসুল্লাহ আসাদুল্লাহ যেমন ঠিক তেমনই একটা গাঁদের উপরে সবার একজন মহিলা বের হয়ে আসতেছে আমি দৌড়ে নেয়া ওই গাধাগুলো এখন বললাম আর ঘোষণা দিলাম যে এই গাধা উপরে যে আসে সব আমার মুসলমানদের যে আমির ছিলেন তাদের তিনি বলেন কিভাবে দাবি করে রা এখন তো গণিগতের মাল তুমি এটা সাক্ষী হলো তোমার গাড়ি চাওয়া দুই ভাই কথা শুনছিল সেদিনের রঞ্জিল কাবুর মধ্যে আটকে মেয়ের আমরা দোষার বুঝবো যে এখান থেকে পূজা চায় যে সাহাবার রঞ্জিল দাত্রা আমার বাড়ি কিরকম ভাবে আল্লাহ এবং আল্লাহর রসুরের কথার উপরে ইমান হাসিরের জাকিম করছে আমরাকেই চিনে না এই পরিবার তবলিগের মেহলক জন্য যে মানুষ এই মুসলমান আজকে আল্লাহকে চিনে আল্লাহকে জানে আল্লাহ আল্লাহর রসুলের কথা উপরে এরকম জটিং আর ওই জকিন আর ওই যখন ইমান হাসেল করবে দুই রাখার দুর্নামাজ তার সমস্যার সমাধানের জন্য যথেষ্ট দুই রাখার নামাজ আর যদি না বলে দুই রাখার নামাজ নয় সে যদি অফিসে অফিসের ধর্ণা দিতে থাকে মানুষের দুয়ারে দুয়ারে ধরনা দিতে থাকে মেয়ে মহাদাম দোষটা সারা দিন পার হয়ে যাবে সপ্তাহ পার হয়ে যাবে মাস পার হয়ে যাবে তার সমস্যার সমাধান হবে না কিন্তু এই সমস্যার সমাধান যেটা মাস পার হইয়া যাওয়ার কোন সমাধান হয় নাই এইটা তো সে দুই রাখাত নামাজের দ্বারা সমাধান করে দিত কিন্তু এই রাস্তায় তো আজ মুসলমান জানে না আজকের এই পথমা কজনে যায় আমরা কয় জলে যাই এবং কয়জনে এইরকম দুই রাখা নামাজের উপরে ঘরটা করি পরে আমি তো দুই রেখাত নামাজ পড়বো দশটা দুর্গ দুই রেখাত নামাজ পড়ছে মরা গাঁদাকে চিন্তা করে রয়েছে গাঁদা মরে গেছে সফরের মধ্যে সঙ্গীরা বললাম যে আহ তোমার গাদা নে গেছে তুমি আমাদের গাঁদায় উঠবোরা না তোমাদের গাঁদায় কেন উঠবো আমি তো এই গাঁদা চিন্তা করে তো সবাই চলে গেছে সে নামাজ পড়তেছে দোয়া করতেছে তার মরা চিন্তা হয়ে খারাপ হয়েছে সেই গাঁদায় চলে আমার সে সঙ্গে মিলিত সবাই দেখতেছে যে তার নামাজের গাড়া সে তার গাঁদাকে চিন্তা করে ফেলবে মেয়ের মহিলাম দোস্তা যদি কেউ আল্লাহকে চিনে ইমালের স্তর্কে স্তরকে হাসিল করে তো তার জন্য তো তার দুই রেখার নামাজ তার দিরা তিরাক সমস্যার সমাধান করে দিতে পারবে দুনিয়াতে কোন সমস্যা নাই যে সমস্যা নামাজের মোকাবেলায় ঠিকতে পারে নামাজের মোকাবেলায় ঠিকতে পারে এমন কোন সমস্যা নাই নামাজের মোকাবেলা তো অ্যাটম টিকবে না নামাজের মোকাবেলা তো হাইড্রোজেন কম টিকবে না নামাজের মোকাবেলা তো চানসুরুজ টিকবে না নামাজের মোকাবেলায় দুনিয়ার কোন মখরুক টিকবে না নামাজ এত শক্তিশালী এক আমল মুসলমানকে কমাওয়ালাকে ইমানওয়ালাকে আল্লাহকে যে চিনছে তাকে এমন শক্তিশালী এক আমল আল্লাহ দিচ্ছেন যে দুই রেখাক নামাজ তার সমস্যার সমাধান করে দুই রেখাত নামাজ ম্যাঘ থেকে বৃষ্টি নামায় আনতে পারে सरासर चेष्टा मुसलमान ना पड़े आज एट नियम आते अनेक जगह पड़े बिस्टी बंदा बिष्टर समय सदाजी चेष्टा पड़े बिस्टी नामा ना नाम पढ़े ना ना छोट बलए पड़ी थोड़ हमारा देखी एरक बिस्टी शुकनार मध्य माठे मैदान नाम बढ़िया बिस्टी बीजते बीजते ग मुसलमान वही दूरगार नाम जो सराचल चेष्टा पड़े তারা ম্যাঘ থেকে বৃষ্টি নামাই দুনিয়ার কোন জ্ঞান আর বিজ্ঞান আছে করতে পারে ম্যাগকে বাধ্য করার কোন জ্ঞান বিজ্ঞান এখন আবিষ্কার হয় ম্যাগ যা আসে সেকম লম্বা পান ম্যাগের বাড়ি ম্যাঘের মধ্যে পানি ধরেতে পারবে না কোনো। মেরাম দোস্ত ব্যবস্থা আসতে বলে হাওয়াই জাহাড় উড়াই ম্যাগ থেকে পানি বর্ষণ করে না ম্যাগ থেকে পানি নামাইবার জন্য আর কোন কৌশল নাই আর থেকে পানি নামাইতে পারে ওই ইমানদার ব্যক্তি যে তার সঙ্গে দুই রাখার নামাজ পড়ে সে তার থেকে বৃষ্টি নামাই আনতে পারে মেরাম মজার মস্ত দুই রাখার নামাজ সমুদ্রের উপর তার জন্য রাস্তা খোলা যেতে পারে দুই এলাকার নামাজ ম্যাগ থেকে বৃষ্টি নামাইতে পারে দুই এলাকার নামাজ বন্ধ থাকে চিন্তা করতে পারে দুই এলাকার নামাজ যে কোন সমস্যার সমাধান করতে পারে যে কোন সমস্যার সমাধান কিন্তু আমরা বলব ওই নামাজের দিকে তো আজ আমাদের ধ্যান নেই এই জন্য আমরা আসলে মেহরবানি করা তবলিগের এই দাবতো তবলিগের ম্যান খেতে এই তকনিকের মেহনতার দ্বারা এগিয়ে যাওয়া হইতেছে বলে ওই এক বানাই আর ওই নামাজ বানাই হই দুনিয়ার সমস্যা তো কিছুই না মদের পরের সমস্যা আসতেছে মোদের বলে সমস্যা মালা কোনো মদ দেখবে গান বের করবে মালা ফেরেসা সেই ইমানদারের সঙ্গে ইমানদারের সঙ্গে সহজ ব্যবহার করবে ইমানদারের খাতির করবে ফেরেস তারা আখড়াতে ইমানদারের খাতির করবে খবর ইমানদারের খাতির হবে খবর কেয়ামতের ময়দানে ইমানদারের খাতির হবে এই ইমানদারের খাতির করবেন আল্লাহ তাআলা জান্নাতে दाखिल করায় দেয় জান্নাতে ভূখেদিয়া ইমানদারের খাতির করবেন আল্লাহ তাআলা ثم انتحাবت كتب عليكم তারা ইমানদারের দুনিয়া আখের ওখানে খাগড়ি কথাই যদি ইমানবার নৌকের সমাজ ফেরেস্তা তাকে কুটুম্বা দিবে ফেরেস্তারা তাকে অভয় দিবে আর তাকে বলবে যে আমরা দুনিয়া আখের সঙ্গে তোমার সাহায্য করে তোমার জন্য শোষণ বা জানলাতের যে জানাতের মজা তোমার সঙ্গে করা হয়েছে তোমার সব আগ পূরা করা হবে তোমার সব খায় এসে হবে হাসিল করার জন্য এই ইমানকে বানাইবার জন্য এই নামাজকে বানাইবার জন্য আমদান রাস্তায় খেয়ার তবদিকে চার মাস রাস্তায় ভাই এই ইমান বানাইবেন দুনিয়াটা কত সহজ আজকে দুনিয়ার মানুষ যে তার জ্ঞান মনে করতেছে দুনিয়া খুব সহজ হয়ে গেছে না দুনিয়া সহজ হয় নয় দুনিয়া চিন্তা করলে কঠিন থেকে এর তো হয়েছে দুনিয়াকে সহজ বানাইতে পারে একজন ইমানদার একজন ইমানদার একজন ইমানদার ফলে ইমানদার সে তো বিনা কারে বিনা টেলিফোনে এক জায়গা থেকে আরেক জায়গায় সংবাদ পৌঁছাইছিল ত আমরা জমা নাই মদিনা যে মৃত করে খারা হ্যা অনেক দূরে বহু দূরে যুদ্ধের ময়দানে সেনাবাহিনীকে তার সৈন্যদেরকে প্রমান্ড করতেছেন তাদেরকে হুকুম দিতেছেন যে আসা ইয়ে শ্রদ্ধা বানানো আরে দুশন তোমাদের পাহাড়ের দিক থেকে আক্রমণ করতে পারে তোমরা পাহাড়ের দিককে লক্ষ্য করো মদিনা বলে আশ্চর্য হোদকাতে হাজত আমির মমিনী কি হইল এগুলা এটার সঙ্গে এখানে কি সম্পর্ক এখানে তো ওদিকে যুদ্ধের ময়দানে আমির মিনি তো মোদী নাই ওনারা আমার এখানে গেমিয়াইল বলে যে তারা পাহাড়ের দিকে খেয়াল আর পাহাড়কে তারা তাদের হেফাজতের মধ্যে লড়ল যুদ্ধ তারা জয়যুক্ত হইল তারা যখন কে কিনে আসলো তারা বললো আমি মমিনী আমরা আপনার আওয়াজ শুনছি যুদ্ধের ময়দানে তো মতিনার চোখেরা তু হো আমার আবার ময়দানের উদ্দেশ্য ছিল্লা বিনা টেলিফোনে বিনা কানে ওই ময়দানে পৌঁছায় দিল আজকের টেলিফোনে কি সহজ করছে কথা বলবে পয়সা দেব পয়সা তো বিনা পয়সায় খাওয়া যায় কথা তো বিনা পয়সায় কওয়া দিত এবার আপনি পয়সা দিয়ে কথা কইবেন আল্লাহ কোন দিচ্ছে কিনা পয়সা কথা কমার জন্য কোন ট্যাক্স আল্লাহ ধরে নেয়ার কথা আপনাদের ষাট টাকা দিবেন কথা পয়সা দিয়ে কথা কত সময় জবাব মেয়ের মহাদাম দোস্ত যখন ইমান সঙ্গে তার সম্পর্ক ইমানের দ্বারা হবে আল্লাহর পরিচয় হবে আর মেয়ের মহাদাম দোষার তো আল্লাহ দুনিয়াটাকে সহজ করে দেবেন দুনিয়া সহজ আঁকড়া সহজ তো ভাই দুনিয়া সহজ আখরা সহজ করতে কে কে তৈর আছেন দুনিয়াটাকে এরকম যেরকম দুনিয়া হয়েছে গভীর মানুষের দুনিয়া এরকম কঠিন তৈরি কে কে এরকম কঠিন দুনিয়া চলবেন নাই আমরা আশা রাখি ইমান দুনিয়াটাকে দুই রাখার নামাজে যদি সমস্যা সমাধান হতে পারে আসান কি হবে এই ভাই আলমার রাস্তায় ব্যাধে ইমান আর এই নামাজকে বানাইবার জন্য আলমার রাস্তায় ব্যাধে মেহনত করা চার মাস আলমার রাস্তায় দেয়া মেহনত করা তিন দিন যাব এখানে বয়ান হইতেছে তৈরি করা হইতেছে এই কথাগুলি বোঝানো হইতেছে তবলিক আর কিছুই নয় কোন দল পার্টি বানানি নয় দুনিয়ার তবলিক কোন হুকুমত জন্য নয় আল্লাহ পাকের খাতানার দর্শাকে খোলাইবার জন্য সেই জন্য ভাই হিম্মত বলেন চার চার মাসের জন্য বলেন নাকি যারা বলছে তারা তো চলে গেছে আগে পুরা কারোবার হয়ে গেছে আল্লাহ